আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সারা বিশ্বের পিএস টিভির সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সামনে রিয়াদুসাল গ্রন্থ থেকে নিয়মিত दर्शे हादिस उपस्थापन करीस तौबा संक्रांत हादी आगे सामने उपस्थापन करब तो हादिस समूह मध्य होते लम्बा हादिस कैक पिष्टार हादिस जे हादिसन आरबी थे, थे, थे बांगल् अनुबाद ना कर हादिसमाप्रे सामने उपस्थापन करार इच्छा कर হাদিসটি হলো আবদুল্লা বিন কাব বিন মালিক রাজি আল্লাহ তালানহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি এমন একজন সাহাবি যেই সাহাবি তাবুক নামি যুদ্ধ থেকে উনি বিরত ছিলেন এবং তাবুকের যুদ্ধে উনি অংশগ্রহণ করতে পারেন নাই এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ওনার ওপর বড় একটি পরীক্ষা আল্লাহ পাক নাজেল করেছেন এবং সেই পরীক্ষায় তিনি পাশও করেছেন তো সেই ঘটনাটি আমরা আসুন সংক্ষিপ্তভাবে আমরা কিছু বলেন যখন যখন শুনিনি তাবুকের যাওয়ার জন্য যখন উদ্বুদ্ধ করলেন সকলেই যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু তিনি বললেন ওই দিনে আমার কাছে যত বেশি সুযোগ সুবিধা ছিল আমার কাছে দুটা সওয়ারি ছিল এত বেশি সুযোগ সুবিধা এবং দুটা সবারই অন্য কোনো দিন ছিল না উনি বলছেন যদি চো আমি বদরের যুদ্ধেও অংশগ্রহণ করতে পারি নাই এর কারণটা হলেই যে বদরের যুদ্ধটা হঠাৎ করে ঘটে গেছে যেহেতু আল্লাহ নবী সাহা সালাম কোরাইশদের ব্যবসায়ী যারা ছিলেন তাদের কাফেলাকে তিনি পাওয়ার জন্য বের হয়েছিলেন কিন্তু হঠাৎ ক্রমে সেখানে পরস্পর মুখোমুখি বদরের যুদ্ধ হয়েছে উনি বলছেন যে আমি যে বদরের যুদ্ধ থেকে পিছিয়েছিলাম এ বিষয়ে আমাকে কেউ কোনো নিন্দার কথাও বলে নেই বলছেন এই যুদ্ধটি আল্লা নবীলাম এমন এক সময় যুদ্ধ করেছেন ফিহাররিন প্রখর ছিল। এবং বলছেন প্রখর রৌদ্দ্র ছিল ওয়াস্তাকবাল সাফারান ওয়া মফাজান এবং সফরটাও ছিল অনেক লম্বা তাবুক মদিনা থেকে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার দূর বলছেন রৌদ্র বেশি আর সফরটাও অনেক লম্বা মুসলমানেরা যখন যুদ্ধর দিকে অগ্রসর হওয়ার জন্য তারা বের হলো তখন আমি মনে করলাম যেহেতু আমার কাছে দুটা ছওয়ারি আসে আমি পরবর্তীতেও এই যুদ্ধের জন্য আমি বের হতে পারবো বা আমি একটু পরে বের হয়ে তাদেরকে পেয়ে নিব তো সেই ক্ষেত্রে আল্লাহ নবী সালাম এমন দিনও চলে আসলো যে সাহাবা একরামদের যারা যুদ্ধে গিয়েছেন তাদেরকে নিয়ে ওই যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন আর কাহবিন মালিক সে বলছে যে আমি মনে করছি যে আজকে বের হব। আর না হয় কালকে বের হবো এরপরে মনে করছেন না আমি একটু পরে বের হলেও হঠাৎ করে আমি তাড়াতাড়ি দ্রুত যেয়ে তাদেরকে পেয়ে বসব। এমন করতে করতে আমি যুদ্ধ থেকে পিছিয়ে রয়ে গেছি তারপর উনি বলছেন যে আমার মতো আরও কিছু মানুষ মদিনায় ছিল প্রায় আশি জন ব্যক্তি এই যুদ্ধ থেকে তারা পিছে রয়ে গেছে তো আমি খুঁজে খুঁজে দেখছি যে আমি তো পিছনে থাকার কোনো কারণ বা ওজোর আমার কাছে নেই তবে যাদেরকেই পিছনে থাকতে দেখেছি তার অধিকাংশ সব হয় মোনাফিক আর না হয় কারো কাছে ওজোর আসে এমনটাই মনে হয় উনি বলছেন এভাবে পিছাইতে পিছাইতে আমি যুদ্ধের জন্য বের হতেই পারলাম না আর আল্লাহ নবী সাল সালাম সেখান থেকে উনি যুদ্ধ না করেই ওখান থেকে ফিরে আসলেন আসার পর উনি মসজিদে বসলেন তো তখন যারা যুদ্ধ থেকে বিরত ছিল যুদ্ধে যারা অংশগ্রহণ করেন নাই এরকম বহু মানুষ তারা আল্লাহ নবীমের কাছে গিয়ে তারা ওজোর পেশ যে এই কারণে এই কারণে আমরা যুদ্ধে করতে পারি নাই। তো তিনি বললেন যে আমি সেখানে এটা মনে করলাম যে আমিও ইচ্ছা করলে একটা ওজোর আল্লাহ নবীর কাছে পেশ করতে পারতাম কিন্তু উনি বললেন যে না যেহেতু সত্যিকার্থে আমার কোনো ওজোর ছিল না বিধায় আমি আল্লাহ নবী সাথে নিকট আমি মিথ্যা কথা বলবো না তিনি কাবিন মালিক এবং হেলাল বিন উমাইয়া এবং আরেকজন সাহাবি যার নাম হলো মোরারা রাবিন রবি আল আমারি তো এই তিনজন ব্যক্তি তারা কোনো ওজোর পেশ না করে আল্লাহ নবী সালাম বললেন যে হে আল্লাহ নবীসাল্লাম আমরা আসলে মূলত অলসতা করেই হোক আমরা এই যুদ্ধ থেকে পিছিয়ে রয়ে গেছি তো আল্লাহ নবীসাল্লাম বললেন যে এখন তোমাদের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসবে আমার করার কিছু নেই তো আল্লাহর পক্ষ থেকে যেটা পরবর্তীতে সিদ্ধান্ত আসলো সেটা হলেই তাদেরকে বলে দেওয়া হলো যে তোমাদেরকে সকল মুসলমান থেকে বাইকট করা হলো অর্থাৎ অন্যান্য সকল মুসলমান তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করার হুকুম চলে আসলো তো সব মুসলমান এই তিনজন সাহাবি থেকে বাইকট করলেন এবং এরা বাড়ির ভিতরে আবদ্ধ হয়ে পড়লো সে নিজে বলে যে আমি মসজিদের সলাহ তাদাই করতে যাই সেখানে কি বহু মুসলিমের সঙ্গে দেখা হয় बंधुबानी सवार संगाई नबीमेंटा हिले कि सबा जो बैकट करह कथा बोले एम बजारे गुजरात তো সেখানে একজন ব্যক্তি যদি তো আমার সেখানে কোনো উদ্দেশ্য ছিল না আমি বাজারে গিয়েছি শুধু জন্য যে কিছু মানুষের সঙ্গে হবে দেখি তারা কিছু বলে কি না বা নতুন কোনো হুকুম নাজেল হলো কিনা সে বলছে যে একজন ব্যক্তি খোঁজ করছিল এবং সে আমাকে একটা চিঠি দিল যে চিঠিতে লেখা আছে যে পার্শ্ববর্তী একটা বিধর্মী দেশ থেকে তাকে একটা চিঠি লেখা হয়েছে সেখানে বলছে হে কাব তোমার প্রতি তোমার সাথীরা যে জুলম করেছে সে সম্পর্কে আমি শুনেছি তো তোমার জন্য আল্লাহর জমিন কোনো কম নাই। তুমি ইচ্ছা করলে আমাদের কাছে ফিরে আসলে আমরা সম্মানের সাথে রাখবো এবং আমার যেটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম কি চল্লিশ দিন পর্যন্ত সকল মুসলমান থেকে উনি করেছে চল্লিশ দিনের মাথায় যে আল্লাহ নবীলাম একজন ব্যক্তিকে পাঠায় দিয়েছেন যে তুমি মালিককে বলে আসো বা এই বলে যে তারা যেন তাদের স্ত্রী থেকেও দূরে থাকি। তারা জিজ্ঞাসা করলো মিলামেশা করতে পারবে না সেখানে হেলাল বিন উমাইয়ের স্ত্রী সে যে আল্লাহ নবী সালামকে আহ বললেন যে দেখো হেলাল বিন উমাইয়া সে একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তার সেবার করার দরকার আর সেবা করার জন্য অন্য কেহ নেই বিধাই আপনি আমাকে তার থেকে চিহ্ন করেন না বরং তাকে সেবা করার সুযোগ দেন আল্লাহ নবীলাম তাকে অনুমতি দিল কিছু লোক কাব্য মালিক তিনি বলছেন কিছু লোক আমাকে বলছে যে আপনিও যে কোন একটা ওজোর বলেন আল্লাহ নবীলামকে হয়তো আপনাকেও অনুমতি দিতে পারে আপনার স্ত্রীর জন্য উনি বলছেন না আমি এটা নিয়ে আর যাবো না কারণ তাকে হতে এই উত্তর দিয়েছে আমাকে যে কি উত্তর দেবে সেটাও আমার জানা নেই উনি বলছেন যে অতি কষ্টের সাথে এভাবে আমি পঞ্চাশ দিন পর্যন্ত আল্লাহ নবী সালাম তাদের কাছ থেকে সম্পূর্ণ ভাবে বাইকট করে সকল মুসলমান তাদের কাছ থেকে কথাবার্তা নেই সমস্ত সম্পর্ক করে এভাবে বলেন আমি পঞ্চম দিনের রাত্রিতে আমি ছাদের উপর অবস্থান করছিলাম হঠাৎ করে দূর থেকে একজন চিৎকার করে আমাকে বলছে হে কাব তোমার জন্য সুসংবাদ তোমার জন্য সুসংবাদ আমি এটা শুনে আমি সঙ্গে সঙ্গে রত হয়ে গেলাম এবং আমি মনস্থির করলাম যে ব্যক্তি আমাকে এসে প্রথম সংবাদটি দিবে আমি তাকে তার আমার এই পরিধানের জামা তাকে উপহার হিসাবে দিব আল্লাহ আকবার এই সাহাবি তালে কত বেশি খুশি হয়েছেন তো সে বলছে আমাকে যখন এসে এই খবরটি দিল খবরটি পাওয়ার পর আমি সে আদায় করলাম এবং যে ব্যক্তি আমাকে প্রথমে খবরটা দিয়েছে আমি তাকে আমার জামাটি খুলে দিয়েছি এই মুহূর্তে একটি বিরতি বাকি আলোচনা বিরতির পর আবার আপনাদের সামনে নিয়ে আসব আল্লাহ রাবুল আলমিন আমল করা তফি দান করুন আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমি কাব মালিক এবং হেলালে কাপিক রবি আল্লাহ আনহু উনি ওনারে তৌবা কবুল হওয়ার সুসংবাদটি শোনার সাথে সাথে শেষ দায়রত হয়ে গেছেন এমনকি যে ব্যক্তি তাকে প্রথম সংবাদ দিয়েছেন তাকে ওনার জামা খুলে দিয়েছেন এরপরে উনি যখন আল্লাহ নবীলের কাছে সাক্ষাৎ করতে গিয়েছেন তখন আল্লাহ নবীলাম মসজিদে বসা অবস্থায় ছিলেন এবং কাহাবিনলেন হে আল্লাহ নবীসালাম এই যে তৌবা আল্লাপাক কবুল করেছেন এবং আমাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছে যে সম্পর্কে আল্লাহ কোরআন মাসিদে আয়াত নাজিল করেছেন ও আল্লাহ আলি হিমুল আর जमीन प्रशस्त हारे जेहेतु सकुशन जीवन तरण लाभ कर लापनार पक्ष ना कि आल्ला पक्ष आल्ला तुम्हारे तौबारल्ला पक्षम नाजिल हो मालिक बोलें আমি এত বেশি খুশি হলাম যে এত বেশি খুশি যে আমার সম্পর্কে আল্লাহ করেছেন তোবা কবুল করেছেন আল্লাহ তোবা কবুলকারী তো এই ইতিহাসটা ইমাম নবী রহিম उन्नी तौबार अध्ययन एनी सब्यस्त गुना खाले तौबा करोबा कबुल करें कानून परीक्षा करें ईमान सत्यार कतुकू मजबूत मालिक और सहबी एरा परीक्षा पास करल्ला तर तोबा के कबुल करेत्र থাকি যখনই কোনো তৌবা করার চেষ্টা করিমা তিনি হাদিসটি বর্ণনা করেছেন জোহাইনা কবিলার একজন মহিলা আতাত রসুল আল্লাহি সাল্লাই সে আসলো আল্লাহ নবী সাল্লা সাল্লামের নিকটে ওয়াহিবুল্লা জিনা সে গর্ববতী হয়েছিল বেবিচারির কারণে অর্থাৎ জিনা করেছে বেবিচারি কাজ করেছে এবং পেটে বাচ্চা চলে আসছে বলছেন আমি শাস্তিযোগ্য অপরাধ করে বসেছি আসাপ্তানি আমি শাস্তিযোগ্য অপরাধ করে বসেছি শাস্তিটা কি আল্লাহ বলছেন কোন অবিবাহিত পুরুষ অথবা নারী জিনা করে তাহলে শরীয়তের বেদান হলেই একশোটি ব্যথাঘাত তাকে করতে হবে আর যদি বিবাহিত কোনো পুরুষ নারী কেউ যদি করে তাহলে তাকে পাথর মেরে তাকে হত্যা করে দিতে হবে তো এই মহিলাটি বিবাহিতা ছিল এবং সে বলেছে অন্যায় হয়ে গেছে কিন্তু তার অন্তরে প্রেরণা জেগেছে যে আমি কিভাবে এই গুণা থেকে মুক্ত হতে পারি আল্লা নবীকে বলছেন যে আমি অন্যায় করেছি আমার উপর হাত কায়েম করুন আমাকে শাস্তি দেন আমাকে পবিত্র করুন তার যারা ওলি ছিল অভিভাবক ছিল আল্লা নবী তাদেরকে ডাকলেন এবং বললেন যে বলছে তাহিন ইহা তোমরা এর সাথে ভালো আচরণ করো সদ আচরণ করো তিনি এ যখন বাচ্চা প্রসব করবে তারপরে তুমি তাকে নিয়ে আসো এখানে বেবিচারি কাজ করে কেউ যদি জিনা করে তাহলে অন্যায় সে করলো কিন্তু তার পেটে যদি পাক বাচ্চা দেন তাহলে সেই নিষ্পাপ বাচ্চার কোন অপরাধ নেই বিধায় আল্লা নবী বললেন যে তুমি অপেক্ষা করো বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত বাচ্চা প্রসব হলে তারপরে তুমি আমার কাছে এসো সে যখন এসেছে তখন আল্লাহ করে বাঁধার পরে তোমার তাকে পাথর মেরে তাকে হত্যা করো অন্য এসেছে বিস্তারিত ঘটনা সেটা হলেই যে আল্লাহ নবী ও যখন বাচ্চা প্রসব হয়েছে তখন ও ছোট শিশু বাচ্চা নিয়ে আল্লাহ নবীর কাছে এসেছিল তো আল্লাহ নবী বললেন এটা তো ছোট বাচ্চা একে দুধ পান করানো দরকার তুমি একে ফিরে যাও বাচ্চাটি যখন তুমি নিয়ে চলে আস তো এই মেয়েটি জানে মৃত্যুদণ্ড এত বড় গুনা নিয়ে আমি দুনিয়ায় বেঁচে থাকতে চাই না তাহলে ওই মহিলাটি যখনই বাচ্চা একটু বাড়তি খাওয়া শুরু করেছে তখনই ওই বাচ্চাকে নিয়ে আল্লাহ নবী আসালামের কাছে যখন আসছেন আল্লাহ নবীলাম ওই বাচ্চাটি কোনো একজন সাহাবিকে তার দেখাশোনার দায়িত্ব দিয়ে তাকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে পাথর তিনি বললেন তুসল্লা আলাইহা ওকাদ জানান হে আল্লাহ নবী সালাম আপনি তার সলাতে জানাজা পড়বেন অথচ একজন বেবিচারী জিনা করেছে আর তুই তার জানা যায় দরাছিস বললেন লাকัตতাবাত তাওতান لو قسمت بين سبعين من اهل المدينه لا واسعاتهم ওমর তুমি এটা বলছো যে আমি একজন বেবিচারি জানা যাই দরাছি তাই তুমি এটাকে তুমি খারাপ পরি করছো ওমর শুনে রাখো এই মহিলা এমন خالص তওবা করেছে অন্তর থেকে خالص তওবা করেছে যে এই তওবাটি এত মূল্য उबाटी मदिनार्य भाग कर देर चे उत्तम जे निजे जान उत्सर्ग कर दिल अर्थात निजर जान पर आल्ला रास्ते कुरबान करते दिधाव करा तर शुद्ध एकटाई आशा যে আমি যে অন্যায় করেছি অন্যায়টা যেন আল্লাহ ক্ষমা করে দেয় হে সামনে বললাম কোনো অবিবাহিত পুরুষ এবং নারী তারা যদি কেউ বেবিচারী করে একশোটি পেঁত আঘাত করতে হবে আর বিবাহিত পুরুষ বা নারী এরা যদি কেউ করে তাদেরকে হত্যা তাদের মৃত্যুদণ্ড তাদের সর্বশেষ এবং মৃত্যুদণ্ড শাস্তি জানার পরেও আল্লাহ নবী কাছে এসে শাস্তি চেয়েছে এটাই নিয়ম যে দুনিয়ার কষ্ট সামান্য কষ্ট কিন্তু আখেরাতের জাহান নামের কষ্ট এর চেয়ে অনেক বেশি যার জন্য এই সাহাবিয়া এই ব্যক্তি নিজের জাহ দিয়েছে যেন আসিরাতের জাহান্ন থেকে মুক্তি পায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা এটাও জানলাম যে গুনা যত বড় হোক না কেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ নবী সাল্ল সাল্লাম উনি বলেছেন সত্তর জন ব্যক্তির মাঝে তৌবাটি যদি বন্টন করে দেওয়া হয় তারপরেও আল্লাহ পাক মাফ করে দিবেন যদি চো আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহনি কোন মমিন যখন জিনা করে তার সাথে ইমান থাকে না আল্লাহ একটি অন্যায় কাজ এটা একটি আল্লাহকে ক্রোধ আল্লাহকে রাগান্বিতকারী কাজ এবং এটা একটা খারাপ পথ বিধাই জিনা কাছে যেত আল্লাহ পাক নিষেধ করেছেন কিন্তু এই নারীর দ্বারা জিনা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ মাফ করে দিবেন এজন্য হে মুসলিম ভাই গুনা যতই বড় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন এরপরে আব্বাস এবং আনাসমা উনি বলছেন যে নিশ্চয় আল্লাহ রবিসাম বলেছেন যে আদম সন্তানকে যদি আল্লাহ তালা একটি উপত্যকা ভরে একটি ওয়াদি ভরে যদি কাউকে স্বর্ণ দিয়ে দেয় একটা ওয়াদি একটি উপত্যকা কত বড় জায়গা এটা পরিপূর্ণ করে যদি কাউকে স্বর্ণ দেয় সে চাবে যে এরকম আর একটা ওয়াদি দরকার একমাত্র কবরের মাটি ছাড়া অন্য কোনো জিনিস ভরাতে পারবে না তাব আর যে ব্যক্তি আল্লাহর কাছে তোবা করবে আল্লাহবা কবুল করবেন এই কারণে এই হাদিসটি এই অধ্যায় নিয়ে এসেছে যে আল্লাহর কাছে তোবা করলে আল্লাহ তালা তৌবা কবুল করবেন এই হাদিস থেকে যে জিনিসটা বুঝে আদায় করতে হবে। এরপরে যেটা হাদিস সেটা হল আবি আল্লাহ আনসুল কল হাকুল্লাহু রাজু আহ আল্লাহর يدخلان الجنة يقاتل هذا في سبيل الله فيقتل ثم يتوب الله على القاتل فيسلم فيستشهد متفق عليه شماني تو درشق من توبر الدهير شرب الشيش حديث إمام روبي رحمه الله ونجد النياسن شتيه لي أبو هرر رضي الله تلعانه تنبلين نشاء نبي كريم صلى الله عليه وسلم تنبلين يدحق الله سبحانه وتعالى إلى رجلين लड़ाई कर हत्या करना তার ভিতরে একজনকে যে ব্যক্তি মুসলমান হয়ে কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে যে শহীদ হয়ে মারা গেছে আর যে কাফের তাকে হত্যা করেছে ওই ব্যক্তিকে সোমায় এত বল্লাহ আল্লাহ কাতিল ওই মুশরিক পরবর্তীতে সে আল্লাহ তাকে কবুল করেছে এবং সে মুসলমান হয়েছে হওয়ার পর সে আবার যুদ্ধ করতে যে সেও শহীদ হয়ে গেছে তাহলে যাকে শহীদ করেছে সে তো শহীদ জাননাতে যাবে আর যে ব্যক্তি যে কাফের মুসলিমকে শহীদ করেছে ওই ব্যক্তি পরবর্তীতে মুসলমান হয়ে সেও আবার শহীদ হয়েছে তাহলে জান্নাতে দুই জনই জানাতে দেখে আল্লাহ হাসেন তো এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলেই যে ইসলাম গ্রহণ করার পূর্বে যত বড়ই অন্যায় হোক না কেন ইসলাম কবুল করার পরে আল্লাহ পাক সবগুলি গুণা আল্লাপাক ক্ষমা করে দেন তো হে মুসলিম ভাই সংক্ষিপ্ত ভাবে যেটা বুঝলাম সেটা হলেই आल्लारौबा करते तौब कर ले आल्ला तला खुशी हन में ए तौब माध्यम आल्ला तला मानुषे सकल गुणा माफ कर दें बड़ गुणागारे बहु गुणा चलते फिरते सकाल सन्ध्यानेक रकम गुणा सब्यस्त हो जाए सकल गुणा थे आल्लासे तौबा कर निजे के सम्पूर्ण भाव गुणामुक्त जान मृत्युबरण करते اللہ پاک جن کے آلوچنا یہ شیش کرچی اللہ رب المین سب کے نیک کرارا ربین السلام علیکم و رحمت اللہ وبرکاتہ